আপনাদের সামনে জান্নাত যাওয়ার একটি উপাদান সম্পর্কে আলোচনা করব আমরা সবাই জান্নাত চাই আমরা সবাই শান্তি চাই মুক্তি চাই মুক্তি বলতে কি জাহান নামের আগুন থেকে মুক্তি शांति पल्ला के अनुगामी राजी रातुष्टि लाभ जानवास तबारकआलुष्टि लाभ करबाते सम्मानित भाईराम सम्मानित बने एक हादिस अपना सामने أن انا حريظة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبع قالوا يا رسول الله ومن يأبع قال من أطاعني دخل الجنة ومن عساني فقد أبع رواه الإمام البخاري في صحيحه رقم الحديث 700 رقم الحديث 780 سمني تم حيرامر সম্মানিতা বোনেরা আমার এখানে বলা হলো আবু হরেরাম বলেছেন আমার উম্মতের সবাই জান্নি যাবে কিন্তু ওই ব্যক্তি জান্নাত যেতে পারবে না যে ব্যক্তি জান্নাত যেতে চাইবে না বা জান্নার যেতে অস্বীকার করবে তো সাহাবাই কেরাম বললেন হে আল্লাহ নবী হে আল্লাহর রাসুল এমন কি আছে যে ব্যক্তি জান্নার যেতে অস্বীকার করে রসুল্লাহস্লাম বললেন যে ব্যক্তি আমাকে মেনে চলবে সে জান্নতে যাবে আর যে ব্যক্তি আমাকে অমান্য করবে সে ব্যক্তি পক্ষে জান্নার যেতে অস্বীকার করল বা করবেই সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার তাহলে এখানে জান্নার যাওয়ার উপাদান একটি বস্তু মাত্র সেটি হলো আল্লাহ রাসুলকে মেনে চলা কেন যে আল্লাহ রাসুলকে যে ব্যক্তি মেনে চলবে সে প্রকৃত পক্ষে আল্লাহকে মেনে চলতে পারবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহকে মানতে সক্ষম হবে ব্যক্তি আল্লাহ সক্ষম হবে। তাহলে আমরা শয়তানকে যদি মেনে চলি তাহলে জান্নাত পাব না জান্নাত লাভের উপাদান আল্লাহ রাসুলের অনুসরণ তাহলে অনেক মানুষকে দেখা যায় যে সে মুসলিম বলে দাবি করছে কিন্তু নামাজ পড়ে না সৎকর্ম করে না মানুষকে ধোকা দিচ্ছে হারাম খাচ্ছে মিথ্যা কথা বলছে এবং বলছে আমি জান্নাত যাব তো এটা জান্নাতের কাজ নয় ভাই যেতে হলে জান্নাতের কাজ করতে হবে কোনো ছেলে পরীক্ষায় যদি পাশ করতে চাই ইউনিভার্সিটিতে তাহলে তাকে পাশ করার মতো উত্তর হবে আর যদি সে এলোমেলো কথা লিখে আসে খাতাতে তাহলে সে পাস করবে না তো ওই রকম ভাবে আমরা আল্লাহ রসুলকে মানব এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য আমরা নামাজ পড়ব এতে আল্লাহ রসুলকে মানব রোজা রাখবো রোজা রাখব আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী নামাজ পড়ব আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যত ইবাদত বন্দেগি করব আল্লাহর রাসুলের তরিকা অনুযায়ী আল্লাহর জি কি করব করবো আল্লাহর রাসুলের তরিকা অনুযায়ী কিন্তু যদি আল্লাহ জান্নাত পাওয়া মুশকিল রয়েছে কেন যে আপা আনি দা খাল জান্নাত যে ব্যক্তি আমাকে মেনে চলবে সে জান্নাত পাবে যে ব্যক্তি আমাকে অমান্য করবে সে জান্নাত থেকে বঞ্চিত থাকবে তাহলে এখন আমি নিজের বিচার নিজেই করব অন্য কাউকে দিব না যে আমি কতটা কতটা অনুসরণ করছি আল্লাহ রাসুলকে কতটা মেনে চলছি আর কি কি বিষয়ে আল্লাহ রাসুলের না আমি যখন বাড়িতে ঢুকব আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর নাম নিয়ে বের হব আল্লাহর নাম নিয়ে বের হব মসজিদ যাব আল্লাহর তরিকা অনুযায়ী নামাজ পড়ার আল্লাহর রাসুলের তরিকা অনুযায়ী নামাজ পড়ার জন্য সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার তো বাড়িতে ছেলে ফুলেকে মানুষ করবো তার বিয়াত দিব রসল্লা সাল্লাহ অনুযায়ী আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ছেলেদেরকে আদেশ দিবে যখন সাত বছর হয়ে যাবে তারা যেন নামাজ পড়ে নামাজ পড়বে এর মানে তাদেরকে অজুর তরিকা নামাজ পড়ার পদ্ধতি জানিয়ে দিতে হবে আগে তারা যদি তাতে অলসতা করে প্রয়োজন হলে দশ বছর যখন হয়ে যাবে তখন প্রয়োজন হলে মারতে পারা যায় তাহলে বুঝা হলো সন্তানদেরকে মারা যায়জ নয় শুধু নামাজের জন্য অল্প করে মেরে শিখাইতে পারা যায় দশ বছরের পর যখন দশ বছর পুরো হয়ে গেল তারপরে কিন্তু আমাদের সমাজে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে মারছে তার মা মারছে তার বাপ মারছে এটা জায়জ নয় সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনের আমার তাহলে জান্নাত যাওয়ার মাধ্যম বা অসিরা আল্লাহ রাসুলের অনুসরণ কিন্তু আমাদের দেশে বলে থাকে যে পীর বাবাকে না মানলে আল্লা আল্লা জান্নাত দিবেন না তো এই কথাটি কিন্তু এই হাদিসে নাই বা পবিত্র কোরআনের মধ্যে বা অন্য কোনো জায়গায় নেই যে পীর বাবাকে মানতে হবে তবেই জান্নাত পাওয়া যাবে আপনি সৎকর্ম করবেন আপনার অন্তরে সঠিক ইমাম থাকবে সৎকর্ম থাকবে তবেই আপনার আত্মা পবিত্র হবে আল্লাহর রাসুলের তরিকা অনুযায়ী আপনি আল্লাহ করবেন জীবন জীবনযাপন করবেন আপনি পাবেন। কিন্তু গিয়ে সিজদা করা। করা পীর বাবাকে এগুলো হচ্ছে সেরে কি কাজ এগুলো দ্বারা মানুষ জান্নাত পাবে না বরং জান্নাত থেকে বঞ্চিত হবে কিন্তু আজকাল সমাজে পীর বাবাদের সঙ্গে মানুষকে জড়িয়ে রাখতে চায় এটা একটা তাদের ব্যবসা হয়েছে সেখানে পয়সা দিয়ে আসে গরু ছাগল দি আসে মুরগা মুরগি দিয়ে আসে বিভিন্ন প্রকারের বস্তু দি আসে আর এই জনসাধারণ মনে করে যে ওখানে গেলেই তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে আল্লাহ রাসুলকে মানুক আর না মানুক, কিন্তু এটা ভূত ধারণা সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে তফভিক দান করেন আমরা যেন সঠিক পন্থায় আল্লাহ রাসুলের অনুসরণ করতে পারি আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته